নবী সাল্লা স্ত্রী আয়সার রদুল্লাহ তাল্হা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম এর যখন মৃত্যু হয় তখন আবু বকর রদিল্ তাল্লাহ্ন সুনহা এ ছিলেন ইসমাইল রাবি বলেন সুনহ মদিনার উঁচু এলাকার একটি স্থানের নাম উমর রদিল্লাহ তাল্লু দাঁড়িয়ে বলতে লাগলেন আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এর মৃত্যু হয়নি আইসার রদিয়্লাহ তাল্হা বলেন উমর রদিল্লাহ তালান্ন বললেন আল্লাহর কসম তখন আমার অন্তরে এ বিশ্বাসী ছিল যে আল্লাহ অবশ্যই তাকে পুনরায় জীবিত করবেন এবং তিনি কিছু সংখ্যক লোকের হাত পা কেটে ফেলবেন অতপর আবু বকর আদিলন এলেন এবং আল্লাহ রসুল সাল্লাহামের চেহারা হতে আবরণ সরিয়ে তার কপালে চুম্বন করলেন এবং বললেন আমার পিতামাতা আপনার উপর কুরবান আপনি জীবনে ও মরণে পবিত্র ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আল্লাহ আপনাকে কখনো দুবার মৃত্যু আস্বাদন করাবেন না অতপর তিনি বেরিয়ে এলেন এবং বললেন হে হলফকারী ধৈর্য অবলম্বন করো। আবুবকর অদিল্লাহ তাল্লান্ন যখন কথা বলতে লাগলেন তখন উমর রদিল তো আল্লাহ বেসে পড়লেন